আমরা এতক্ষণ ছিলাম কাজী আমিনুল ইসলামের আসবই কথা দিলাম অ্যালবামের সঙ্গে গানের কথা কণ্ঠ ও গীত আয়োজনে ছিলেন শিল্পী নিজেই পরিবেশনায় কলরব ও সুরকেন্দ্র প্রযোজনা কাজী সব ডট অ্যালবামটি কেমন লেগেছে জানাতে লগ করুন কলরবের পেজে অথবা শিল্পী কাজী আমিনুল ইসলামের নিজস্ব পেজে ফেসবুক ডট কম অথবা কাজী থ্রি ওয়ান নতুন আয়োজন দেখতে চোখ রাখুন ও সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব শব্দধারণ ও সম্পাদনা মোহাম্মদ সেলিম উপস্থাপনা আমি ইলিয়াস হাসান শিল্পীর আগামী অ্যালবাম শোনার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ